বাংলা মানবতা সমাধান আসসালামুক রিকাতু আলহামদুলিল محمد وعلى ওসলাতল আল আশরফুল্বিয়া সলীন بعد মহমদ ওলা من الشيطان الرجيم. সম্মানিত দর্শক মন্ডলী প্রথম প্রশংসা মাত্র আল্লাহ রবুল আলমিনের জন্য দরদুসাল্লাম বস্মিত হোক নবী মোহাম্মদুর রাসুল্লাহ সাল্লাহ সাল্লামের উপর আজকের আলোচনা পূর্বের আলোচনার বাকি অংশটুকু সেটা ছিল আহমিয়াত ওয়াফা ইলুহা নামাজের গুরুত্ব এবং তার ফজিলত এ বিষয়ে আলোচনা করেছি যে নামাজ ইসলামের দ্বিতীয়তম রকুন নামাজ আল্লাহ নবী সালাম সাত বছর বয়স থেকেই পড়ার জন্য বাচ্চাদেরকে নির্দেশ দিয়েছেন নামাজ আল্লাহ পাক আসমানে তার নবী মোহাম্মদ সালামকে ডেকে নিয়ে নামাজ ফরশ করে দিয়েছেন এবং আব্দুল্লাহ রাজি আল্লাহ আল্লাহ করা হয়েছে বলছেন একটা নির্দিষ্ট সময় আল্লাপাক দিয়েছেন যে সময়টি আল্লাপাক জিব্রাহ আলাই মাধ্যমে আমাদেরকে শিখিয়ে দিয়েছেন জিব্রাইল আলা এসে নবী প্রত্যেক নামাজের সময় এখান থেকে এসে আল্লাহ নবী সাল সাল্লামকে নামাজ পড়ে সময় বাদিয়ে দিয়েছেন বলেছেন ওয়াল ওয়াক্তু বাই এই দুটোর মাঝে নামাজের সময় তো নামাজ কায়েম করতে গেলে সালাদকে সময় মতো পড়তে হবে তাহলে সে সালাদটা কায়েম হবে তো আল্লাহ নবী ইসাল্লাম বলছেন যে আহাবুল আমাল আল্লাহর নিকটে সবচেয়ে পছন্দনীয় কাজ সেটা হল সালাত আলাহা সময় মতো সালাত আদায় করা তো সালাতের গুরুত্ব যে পাঁচ অক্ত নামাজ আমাদের আমাদেরও ফরজ করে দিয়েছেন এবং এটা জেনে শুনে ছেড়ে দেওয়া এটা অত্যন্ত কাবিরা গুণা এবং ওলামা একরাম এটাকে কুফরি বলেছেন আল্লাহ নবী ইসালাম হাদিসেও এটা কুফুর শব্দ ব্যবহার করেছেন কিন্তু বিশেষ করে ফজরের সালাত এবং এশার সালাতের গুরুত্বটা আরো বেশি খাস করে আল্লাহ নবী সালাম এভাবে বর্ণনা করেছেন লাইসা আলাল মিনাল ওয়াল যে মোনাফিক যারা যারা নাকি মুখে ইসলামের দাবি করে কিন্তু বাস্তবে তারা আমলের দ্বারা তাদের ইমানের পরিচয় দেয় না বলছেন যারা মোনাফিক যাদের অন্তরে ইমান এখন আসে নাই অন্তরে ইমান নেই এই সমস্ত মোনাফিক তাদের সম্পর্কে বলেছেন যে তাদের উপর সলা বিষয় তার জন্য কষ্টকর বিষয় এবং আল্লাহ নবীলাম বলেছেন যারা ফজরের নামাজ জামাতের সাথে পড়ে না এসার নামাজ জামাতের সাথে পড়ে না এদের সম্পর্কে বলেছেন যে এরা যদি জানতো যে এই ফজরের নামাজ পড়ার ভিতরে কি গুণ আছে কি লাভ আছে এশার নামাজ পড়ার ভিতরে কি গুণ আছে কি লাভ আছে জানো অর্ধেক রাত্রি সে কেয়াম করলো আর যে ব্যক্তি ফজরের নামাজ জামাতের সাথে পড়লো সে জানো বাকি অর্ধেক রাত্রে নামাজ কায়েম করলো তাহলে এসার নামাজ যদি কোনো ব্যক্তি জামাতের সাথে পড়ে ফজরের নামাজ যদি কেউ জামাতের সাথে পড়ে তাহলে সে যেন পরিপূর্ণ রাতি ত্যাম অবস্থায় নামাজ অবস্থায় সে রাত্রি জাগল তাহলে এটার কত বড় ফজিলত তো নামাজ কায়েম করা নামাজের আহমেদ নামাজের ফজিলত এটা আমরা জানতে পারলাম নামাজ না পড়লে মুসলমান মুসলমান থাকে না মুসলমান কুফুরে চলে যায় আর নামাজের ফজিলত হলে যে নামাজের মাধ্যমে আল্লাহ পাক আমাদেরকে গুণা থেকে পাক এবং পবিত্র করে দেয় তো আল্লাহ নবী সাল্লা এই নামাজটা পড়ার ক্ষেত্রে এবং এটাকে জামাতের সাথে পড়ার জন্য উৎসাহিত করেছেন উদ্বুদ্ধ করেছেন এবং আল্লাহ নবী বলেছেন যে তোমরা জামাতের সাথে নামাজ আদায় করো একা সালাত আদায় করা চাইতে একা নামাজ পড়া চাইতে জামাতের সাথে সালাত আদায় করা একটি রেওয়য়েতে আছে ২৫ গুণ সবাব বেশি আর আর একটি আছে সাতাশ গুণ স্বাব বেশি তাহলে সাতাশ গুণ একা নামাজ পড়বেন এক গুণে স্বভাব জামাতের সাথে নামাজ পড়লে সাতাশ গুণ স্বভাব আচ্ছা স্বভাব তো আছে ভেনু কথা কিন্তু অন্য রেওয়য়েত অনুযায়ী যেটা বুঝে আসে সেটা হলে এই যে কোনো ব্যক্তির কানে যদি আজান যায় এবং তার কাছে যদি কোনো শরীর ওজোর না থাকে তাহলে সে যেন অবশ্যই অবশ্যই জামাতকে তরক না করে এ বিষয়ে আল্লাহারি মুসলিমের রেবায় তিনি বলেন তোমরা কিছু লাকড়ি জমা করো এরপরে আমি কাউকে বলি যে একামত দাও এবং একামত দেওয়ার পরে ইমামতির জায়গা কাউকে নামাজ পড়তে দায়িত্ব দিয়ে আমি পিছনে দেখি যে কোন বাড়ি থেকে আজানের পরে জামাতে উপস্থিত হয় নাই আল্লাহ নবী সাল সাল্লাম বলেছেন যে আমার মনে চাই যে আমি ওই সমস্ত বাড়িতে যে আমি লাকড়ি দিয়ে আগুন জ্বালিয়ে দেই যে সমস্ত বাড়ি থেকে আজান শোনার পরেও মসজিদে না আসে তাহলে এখান থেকে গুরুত্ব যেটা বুঝে আসলো সেটা হলেই যে নামাজ পড়তে হবে নামাজের গুরুত্ব জানতে হবে এবং সেটাকে কায়েম করতে গেলে অবশ্যই অবশ্যই সেটা জামাতের সাথে এসে সে নামাজটি আদায় করতে হবে এ বিষয়ে दिस एक अंध व्यक्ति आल्लाबी असलम हे आल्लाबीम अंध व्यक्ति मदिनारे मुस्जिदे की जमायतर सलाद आदाय ना करते आल्ला नबीलम जिज्ञास करल हल तस्माउनिदा तुम कि आजान शनतेलें हाँ अजान सुनते বলছেন তুমি যদি আজান শুনতে পাও তাহলে তোমার এই ওজর থাকার পরে অর্থাৎ অন্ধ হওয়ার পরেও এবং রাস্তায় কাঁটা বিচ্ছু থাকার পরেও আল্লাহ তাহলে অবশ্যই তোমাকে জামাতের শরিক হতে হবে তো হে মুসলিম ভাই তাহলে একজন অন্ধ ব্যক্তিকে যদি জামাত ছাড়ার হুকুম না থাকে তাহলে আমি সুস্থ অবস্থায় আমার কাছে যদি সেরকম ওজর না থাকে তারপরেও যদি আমি বাড়িতে নামাজ পড়ি তাহলে সে নামাজটা কেমনি আল্লাহর কাছে কবুল হবে এ হাদিসটা আমাদেরকে নির্দেশনা দিয়ে দেয় আল্লাহ পাক সুরে মারিয়ামাফা মিমিম আল্লাহ পাক বলেছেন যে ফাখালা যে তাদের পরে এসেছে এমন কিছু পরবর্তীগুন যারা নাকি আল্লাপাকে এখানে খালফুন শব্দ ব্যবহার করেছেন অর্থাৎ একটা হলো খালফ আর একটা হলো খালফ খালাফ বলা হয় পরবর্তী আগমনকারী আর খালফ বলা হয় যে ব্যক্তি পরবর্তীতে আগমন করেছে এবং তারা নিতকৃষ্ট। বলছেন ফাখালাফ আমিম বাহিম খালফুন এই সমস্ত সাহাবা একরামদের পরে পরবর্তীতে কিছু এমন নিকৃষ্ট পরবর্তী গুণ এসেছেন আধহালাদ যারা নাকি নামাজকে নষ্ট করে নামাজকে নষ্ট করার অর্থ হলো এই যে নামাজ যখন পড়ে তার নামাজের গুরুত্ব তার কাছে নেই নামাজের সময়ের গুরুত্ব নেই নামাজ যখন পড়ে তার মনোযোগ নেই যদি আল্লাহ নবী সাহা সালাম এবাজতের ক্ষেত্রে এহসান শব্দ হিসাবে উনি বলেছেন মাহু আল এহসান যখন ওনাকে জিজ্ঞাসা করা হয়েছে এহসান কি তখন তিনি বলেছেন তারাহু, ফাইল্লাম আন্তু ফা ইন তার তুমি যখন এবাদত করবে তখন কেমন করবে তারাহু আর তুমি এতটুকু বিশ্বাস করতে হবে যে আল্লাহ তারা তোমাকে দেখছে তাহলে সেখানে কেমনি একজন মানুষ নামাজের ভিতরে সে অমনোযোগ হতে পারে আসলে মনে হয় আল্লাহর সঙ্গে আমাদের কানেকশনটাই দুর্বল আল্লাহ নবী বলেছেন যখন কোন ব্যক্তি নামাজে দাঁড়িয়ে আল্লাহ আকবার বলে এরপর নামাজ শুরু করে দেয় এবং সে যখন বলে যখন সে আলহামদুল্লা আলহামদুল্লা আল্লাহ দেয় আমার বান্দা আমার প্রশংসা করলো এরপর যখন বলেন আল রহমান আসনা আলাই আব্দি আমার বান্দা আমার প্রশংসা করলো মালিক দিন যখন বলে আল্লাহ তালা আরো খুশিয়া বলে মজ্জাদানি আব্দি। আমার বান্ধা আমার বুজুগি আমার করল। তাহলে তার অর্থ হলেই যে মানুষ যখন নামাজের ভিতরে থাকে সে ইউনাজি সে যেন আল্লাহ সাথে কথোপকথন সেই ক্ষেত্রে সহকারে পড়তে হবে এবং মনোযোগ সহকারে পড়তে হবে তো আল্লাহ বলছেন যে ফাখালা ফা মিমিম খালফুন আলা তাদের পরে কিছু এত নিকৃষ্ট লোক আসছে নিতকৃষ্ট পরবর্তী গুণ আসছেন যারা নামাজকে বিনষ্ট করে দেয় নষ্ট করে দেয় তো নামাজকে সময় মতো না পড়লে মনোযোগ দিয়ে না পড়লে সে নামাজটা নষ্ট হয়ে যায় আল্লাহ করে তো এই মুহূর্তে আপনাদের সামনে আবার উপস্থিত হচ্ছি আল্লাহ রাবুল আমাদেরকে আমল করা তৌফি দান করুন আসসালামাই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 शनिवार रत साढ़ सा पुन समचारकाल सा नटाय बांगलेशे बांग असंतुष्टि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 शुभ परिणती पर अनुष्ठान पिसाए আলহামদুলিল্লাহ হির্বিন ওসালাতামলা শফিল মাহমদ ওয়লা আলহি ওয় আসাবিহি আজমাব বিরতির পর আমার বাকি আলোচনা শুরু করছি আমি বলছিলাম যে নামাজ এবং সালাত এর গুরুত্ব কত বেশি অসীম ইসলামের দ্বিতীয় রকুন মুসলমান এবং কুফুরের মধ্যে পার্থক্যকারী জিনিস সেটা হলো সালাত আদায় করা এবং এই সালাতের গুরুত্ব সম্পর্কে আল্লাহ নবী সাহা একাধিক হাদিস আপনাদের সামনে উপস্থাপন করেছি এবং এর ফজিল সম্পর্কেও আপনাদেরকে বলেছি তো এই নামাজের গুরুত্ব সম্পর্কে আর একটি যে কোরআন এর আয়াত আল্লাপ বলেছেন যেটা আমি বলছিলাম যে ফখালা ফামিম বা আদিহিম খালফুন আবহাউসালাত যে তাদের পরবর্তীতে কিছু পরবর্তী গুণ এমন এসেছেন যে আবহাউসালাত যারা নাকি নামাজকে নষ্ট করে দেয় নামাজ পড়া ভিন্ন জিনিস আর নষ্ট হওয়া বিনো জিনিস তো অনেক সময় নামাজ পড়ার পরেও সে নামাজটি নষ্ট হয়ে যায় যেমন বোখারি সৈফের একটি রেওয়য়েত আল্লা নবী সালাম বলেছেন যে যা আর জলুন একজন ব্যক্তি আসলেও আল্লাহ নবী স্লাম বসাবস্থায় ছিলেন এবং তার সামনে ওই ব্যক্তি সালাত আদায় করলেন তো সালাৎ আদায় করার পরে উনি আল্লাহ নবী সালসাল্লামের কাছে যেয়ে বলছেন আসসালাম আলিক রসুল আল্লাহ হে আল্লাহনবী ইসালাম আপনার প্রতি সালাম এবং শান্তি বর্ষিত হোক আল্লা নবী সালাম তার সালামের উত্তর দিয়ে তাকে বললেন এর যে ফাঁসাল্লি ফাইনাকালাম তুসাল্লি তুমি ফিরে যাও আবার তুমি সালাচাই করো তো ওই ব্যক্তি শেষে আবার আল্লাহ নবী সালামকে সালাম পেশ করেছেন তিনি সালামের উত্তর দিয়ে আবার বলেছেন এর যে ফাঁসাল্লি ফাইনাকালাম তোষাল্লি একবার বার তিন বার তাকে ফিরে দিয়েছে এবং বলেছে এর যে ফাঁসাল্লি ফাইনাকালাম তোষাল্লি তুমি ফিরে যাও তুমি নামাজ পড়ো নাই তো সে আশ্চর্য হয়ে যায় আমি তো নামাজ পড়েছি কেন আল্লা নবী সাল বলছেন এর তুমি সালাত পরো নাই তো আসলে আল্লাহ যেটা তাকে বুঝাইতে চেয়েছেন সেটা হলে যে সালাতের নাম শুধু এটা নয় যে তুমি দাঁড়িয়ে তাকবির করলে এরপর কিছু পড়লা রুখু করলে সেজদা করলে এবং তাড়াহড়া করে তুমি যেরকম পারলে সেরকম তুমি সালা দায় করলে এটা সালাত পরা মাত্র কিন্তু একা মাত্র করেছ যে সালাটি নষ্ট কিভাবে আল্লাহ নবী সালামের। নমুনা অনুযায়ী যদি নামাজ না পড়া হয় তো তখন ওই সাহাবি ওই ব্যক্তি আল্লাহ নবীলাম বলছেন হে আল্লাহ নবী সাহা আমি তো নামাজ পড়েছি আমি যেভাবে জানি সেভাবে পড়েছি এখন আমার যদি কোনো ভুল থাকে তাহলে আমাকে শিখিয়ে দেন তুমি শুনে রাখো তুমি যখন নামাজে দাঁড়াবে তখন তুমি কেবলামুখী হও এরপর তুমি করে এরপরে তুমি সুরা এই যে নামাজের বর্ণনা উনি প্রথম থেকে নিয়ে একেবারে সালাম পর্যন্ত সুন্দরভাবে ধারাবাহিকতার সাথে এবং ধীরস্থিরের সাথে যে তুমি রুকুতে যখন যাবে পরিপূর্ণভাবে যাও এরপর রুকু থেকে যখন উঠবে তখন পরিপূর্ণ না দাঁড়িয়ে এবং রুকুতে জের দোয়া আছে সেই দোয়া পড়তে হবে রুকুতে পরিপূর্ণ না দাঁড়িয়ে তখন একটা করলেন পরিপূর্ণ সুন্দরভাবে আসতে আসতে সালাত আদায় করতে হবে কেন এই জন্য যে মানুষ যখন নামাজ পড়ে সালাদ আদায় করে কান্না ইউনাজি রব্বাহু সে যেন তার রব এবং প্রতিপালকের সঙ্গে সে কথোপকথন করে তাহলে আপনার রবের সামনে দাঁড়িয়ে আপনি সালাত আল্লাহবাবু বলেছেন সালাতের মাধ্যমে আমার গুনা মাফ হবে সালাতের মাধ্যমে আল্লাহর কাছ থেকে মদত পাবো তাহলে সেই সালাদ যদি মনোযোগ সহকারে না হয় এবং সেই সালাতে যদি আল্লাহ নবী ইসালাম বলেছেন সাল্লু কামার আই তুমুন তুমি এমনভাবে সালাত আদায় করো এমন পদ্ধতিতে তুমি সলাচ আদায় করো যেভাবে তুমি আমাকে সলাৎ আদায় করতে দেখছ আল্লাহ নবী সালাম উনি কখনো কখনো উঁচু জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে পর সালাম পর্যন্ত উনি প্র্যাকটিক্যাল ভাবে পরে সাহবা ইকরামদেরকে দেখিয়ে দিয়েছেন বুঝিয়ে দিয়েছেন যেটা আজকে আমরা হাদিসে পাব বিশুদ্ধ হাদিস বোহারি শরীফ খুলুন সেখানে সলাতের অধ্যায় যান যে আল্লাহ নবী সাহা কিভাবে দাঁড়িয়েছেন কোথায় হাত বেঁধেছেন এরপরে কেরাত পরেছেন কিভাবে রুকু করেছেন রুকুতে হাত কোথায় ছিল রুকুতে তার আঙ্গুলের অবস্থা কেমন ছিল। ছিল। চোখ কোথায় বর্ণনা আল্লাহ নবীলাম বিস্তারিত বিস্তারিতভাবে হাদিসে আমাদেরকে বলে দিয়েছেন এবং বলেছেন সাল্লু কামার আই তুমুনি ও সাল্লি তুমি আমাকে যেভাবে নামাজ পড়তে দেখছো তোমরা সেভাবে নামাজ পড়ো আল্লাহাক বলেছেন ফাইন মুসাল্লিন আল্লা নবীলাম নামাজের সম্পর্কে বলেছেন যে এক নামাজ থেকে আরেক নামাজ পর্যন্ত তার জন্য কাল্লা নবী সালাম বলছেন প্রথম হিসাব হবে নামাজের তাহলে সেই নামাজকারী কিভাবে আবার সে ওয়াইল নামী জাহান্নামে যাবে জাহান নামের একটা নিম্ন জায়গা এই যারা নামাজ পড়ে বটে কিন্তু চিন্তা আরেক দিকে তাড়াতাড়ি পড়তেছে রকুন আর কান আহ কাম হুকুম কিছুই যেন সে লক্ষ্য করছে না সময় মতো পড়ছে না নামাজের গুরুত্ব নেই ফজরের সময় কখন শেষ হয় তার কোনো গুরুত্ব নেই নামাজ পড়ার পরও নষ্ট কখন হয় যে নামাজের ভিতরে ধারাবাহিকতা নেই যে নামাজের ভিতরে বাদিহিম, খালফুন আদাউস ও তবাউ শাহওয়াত যে পরবর্তী নিকৃষ্ট আগমনকারী তারা নামাজকে নষ্ট করেছে ও আবাউ শাহওয়াত তারা নিজের নফসের পূজা করেছে এর কারণে তা বলছেন স্থান ফাইয়াল হবে। তাহলে জাহান নামে যেতে হয় গুরুত্ব এরপরে বলেছি নামাজের ফজিলত এরপরে বলেছেন যে নামাজ তরক করলে আমাদের কি হয় নামাজ তরক করলে কাবিরা গুণা হয় এই কাবিরা গুনা থেকে নামাজ তরককারীকে কাফের পর্যন্ত আখ্যায়িত করেছেন এরপরে বলেছি যে নামাজ পড়ার পরেও অনেক সময় হবে। যদি সে নামাজের ভিতরে আমরা আল্লাহ নবীলামের আদর্শকে খেয়াল না করি হে মুসলিম ভাই এই ইসলামের দ্বিতীয় নামাজ এটার গুরুত্ব আমাদের মাঝে আজকাল অনেক কম আজকে মুসলমানদের কত সংখ্যা একটা বস্তি একটা এলাকায় একটা গ্রামে আমরা যদি লক্ষ্য করি হাজার মানুষ সেখানেও বসবাস করে অথচ আজানের পরে মুসলিমে কিছু মুসল্লি নামাজের ভিতরে পাওয়া যায় সেটাও কখন যখন নাকি মানুষ বৃদ্ধ হয়ে যায় যখন তার মাথার চুল সাদা হয়ে যায় তখন তুমি তাকে নামাজের হুকুম দাও আজকে দুনিয়ার জন্য স্কুলে না যাওয়ার জন্য বাচ্চাদেরকে মারপিট করি আমরা দুনিয়ার কোনো কাজের বাচ্চাদেরকে নির্দেশ দিলে সেটা যদি অমান্য করে তার জন্য আমরা তাকে মারপিট করি এবং আমাদের নাফরমানি করলে তার জন্য মাপিট করি কিন্তু আমরা কয়জন আছি যে আমাদের সন্তানকে নামাজের মতো একটি গুরুত্বপূর্ণ তার জন্য কয়জন আমরা প্রশিক্ষণ দিয়েছি কিন্তু দুঃখের বিষয় হলেও সত্য প্রশিক্ষণ দিবে কে পিতামাতা তো প্রশিক্ষণ দিবে তাহলে পিতা যদি সে নিজে নামাজি হয় তারপরেই তো সে সন্তানকে নামাজের প্রশিক্ষণ দেবে এখন দুঃখের বিষয় হলেও সত্য সেটা হলে পিতামাতা সে নিজেই নামাজ পড়ে না বজরের সময় সে নিজেই শুয়ে থাকে এসার গুরুত্ব তার কাছে নেই আসরের গুরুত্ব নেই তখন সেখানে বাচ্চাকে সে কিভাবে মারতে পারে কিভাবে সে পিটাই করতে পারে যদি চোয়াল দশ বছর বয়সের পর তাকে মারার জন্য নির্দেশ দিয়েছে এটা কেন দিয়েছে যেহেতু নামাজের গুরুত্ব অনেক অসেন এই বাচ্চা যখন সাত বছর থেকে নামাজের প্রশিক্ষণ হবে দশ বছর থেকে যখন তার উপর মার পড়বে নামাজ না পড়ার কারণে তাহলে ১৪ বছর তেরো বছর বয়সে যখন সে বালেগ হবে তখন তার থেকে নামাজ ছুটে যাওয়া সম্ভব নয় কিন্তু আমরা কি করি আমরা নিজেও নামাজ পড়ি না मजे उदबुद्ध कराने दस बस नम्बर शुरू जो हम बार्धक्य जो पा दीब तक नाम शुरू करब क्योंकि कमनो हे जे समय अपेक्षा बसें से समय आसार पूर्व मालाकुल मौत जाना के कबज कर नहीं আর বাকি আশাটুকু পূর্ণ করা সম্ভব হবে না আপনারা শুনেছেন যে কেয়ামতের দিন আল্লাপাক প্রথম প্রশ্ন করবে নামাজ তো আমার নামাজ যদি আমার কাছে না থাকে তাহলে আমার বাকি আমার কোন কাজে আসবে তাই আমরা নামাজ সম্পর্কে যেন গাফেল না হই নামাজ যেন সতর্ক হয়ে যায় এবং এটার গুরুত্ব বুঝে এই সম্পর্কে ফজিলত আমাদের মাথায় যেন থাকে এ বিষয়ে পাক যেভাবে বিধান দিয়েছেন ঠিক সেভাবে আমরা সময় মতো সুন্দরভাবে নামাজটা যদি কায়েম করতে পারি তাহলে ইসলামের বড় একটা রুকুন আমরা আদায় করতে পারলাম আর এই রুকুন আদায় করার মাধ্যমে বাকি কাজগুলি আমাদের জন্য সহজ হবে আল্লাহ বলছেন ইন্না সালাদ নিশ্চয় নামাজ মানুষদেরকে অশ্লীল কাজ থেকে পরিত্রাণ দিবে তাদেরকে নাজাদ দিবে তাহলে সালাদ যদি আমি সঠিকভাবে আদায় করতে পারি তাহলে এই সালাদ আমাকে মিথ্যা থেকে পরিত্রাণ দিবে জিনা থেকে আমাকে পরিত্রাণ দিবে আমাকে পরিত্রাণ করবেন। যে নূরের মাধ্যমে দিন। তারা তাদের তাদের সামনে ডানে বামে তারা নূর দেখতে পাবে কেয়ামতের দিন অন্ধকার সেই অন্ধকারে সামনে যাওয়ার জন্য দরকার আলোর দরকার আর এই আলোটা আল্লাহ আমাকে তখন দান করবেন আর সালাত নুরুন সালাতের মাধ্যমে আল্লাহ পাক নূর দান করবে। সালাচ আদায় করলে দুনিয়ায় আল্লাহ পাক তার চেহারাকে নূরান্বিত চেহারা করে দেয় এবং মৃত্যুর পরে আল্লাপাক সেই কঠিন অন্ধকারের দিনে আল্লাহ পাক নামাজ এবং সালাদ ন বানিয়ে দেবেন যে নূরের মাধ্যমে আমি জান্নাতের পথ পাব। এবং এই নূরের পথটাই আমাকে জান্নাতে প্রবেশ করিয়ে দিবে তাই প্রত্যেক মুসলমানদের জন্য উচিত নামাজের গুরুত্ব বোঝা ফজিলত মাথায় রাখা এবং এটাকে গুরুত্ব সহকারে আদায় করা এবং এটা ত্যাগ করা থেকে সম্পূর্ণভাবে আমাদেরকে বেঁচে থাকা দরকার আল্লাহ পাক যেন আমাদেরকে পরিপূর্ণ সালাত আদায়কারী নামাজি জন আল্লাহ পাকামাদের কে হওয়ার তৌফি দান করেন আল্লাহ পাকমাদের সবাইকে নেক করার তৌফি দান করুন আরালামু আলাইকুম ওরকতাত सफलता अर्जन करार्ज देखलमी अर्थनीति सोमवार बुधवार और शनिवार रगारोटा पुन सम्प्रचार सकाल दस टाये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 हजार हजारिकान इन ग्रहण करते बाध्य हजार हजार यूरोपियन इसलाम ग्रहण करते बाध्य कर लक्ष लक्ष मानुष के पृथ्वी ते इसम ग्रहण करते बाध्य कर तरबी एटलम तरबारि शांति तरबारि